আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহামা সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের আলোচনায় থাকছে অধিকার সম্পর্কে অর্থাৎ আমাদের যে আত্মীয় স্বজন তাদের কি অধিকার এ সম্পর্কে কিছু আলোচনা আজকে আপনাদের সামনে পেশ করা হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলছেন ও আবুদুল্লাহ ওয়ালাহিক আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদতে কাউকে শরিক করো না ওয়াবিল এহসানা আর পিতামাতার সাথে সদ্ ব্যবহার করো ওবেদিল কোরবা ওয়াল ওয়াল মাসাহিন আর যারা আত্মীয় আত্মীয়য়েতিম মিসকিন তাদের সাথেও সদ্ব্যবহার করো। যারা আমাদের আত্মীয় স্বজন তাদের প্রতি আমাদের কর্তব্য কী এ সম্পর্কে কোরআন হাদিসে আল্লাহ রব্বুল আলমিন এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আত্মীয় স্বজন তাদের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে বোখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ কথা বলছেন এবং আত্মীয়দের কথা বলেছেন যে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হয় অনেক হাদিস আছে যা আপনাদের কাছে পর্যায়ক্রমে আলোচনা করা হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আত্মীয়দের সম্পর্কে আমাদেরকে কি বলেছেন কোরআনে আল্লাহ রবুল আলমিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে ইমানদারদের গুণ হিসাবে উল্লেখ করেছেন যেমন আল্লাহ সুরা রাদের মধ্যে বলছেন মোমিনদের গুণ হচ্ছে যে মুমিনরা আত্মীয়তার সম্পর্ক জোরার চেষ্টা করে যে আত্মীয়তার সম্পর্ক জোরার কথা আল্লাহ বলেছেন আল্লাহ তাল্লা নির্দেশ দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক জুড়তে জুড়ে রাখতে মোমেনরা কিন্তু এই কাজটা করে যে তারা সবসময় আত্মীয়তার সম্পর্ক জড়তে চায় ও একসাং না রাব্বাহম আর তারা তাদের প্রতিপালককে ভয় করে ও একফুনা সু আল হেসাব আর তারা হেসাবের দিনের কথাকেও ভয় করে হিসাব যাতে করে মন্দ না হয় হিসাব যাতে করে খারাপ না হয় এ কথাকেও তারা ভয় করে সুরার রাদের মধ্যে আল্লাহ রবুল আলিমিন এ কথা বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক জোড়া হচ্ছে মোমেনদের গুণ। তালে বুঝতে পারে গেলাম যে আত্মীয়তার সম্পর্ক জোড়া যদি মোমেনদের গুণ হয় তাহলে মাতৃতার সম্পর্ক ভাঙা হচ্ছে অন্যদের গুণ যারা মোমেন নয় তাদের গুণ হবে অতএব যারা আমরা নিজেকে মোমেন বলে দাবি করি নিজেকে মুসলমান বলে মনে করি আমাদের উচিত হচ্ছে যে আমরা আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখব আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব এবং একে অপর থেকে আমরা ছিন্ন হয়ে যাব না কারণ রাসুল এ করিম সাল্লাহ আলিয়া সাল্লাম অনেক হাদিসের মধ্যে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখতে বলেছেন যেমন তিনি সল্লাহ আলিহি ওয়া সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে তোমরা যদি কেউ চাও যে তোমাদের বয়স বৃদ্ধি করা হোক আর তোমাদের রুজিতে বরকত দেওয়া হোক তাহলে তোমরা কি করো আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো আল্লাহ নবী বলছেন সহি হাদিসের কথা বোখারি এবং মুসলিম শরীফে এই হাদিস আসছে আল্লাহ নবী বলছেন যে চাই যে তার রুজি প্রসার হোক তার রুজি বাড়ুক তার রুজিতে গড়ে রাখে আত্মীয়তার সম্পর্ককে জোরার চেষ্টা করে এইভাবে আরো অনেক হাদিসে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখার কথা এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখার কথা আর যে আল্লাহ এবং আখেরাত বিশ্বাস করে সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে আত্মীয়দের সাথে যেন মিলেমিশে থাকার যেন সে চেষ্টা করে আত্মীয়তার সম্পর্কে যেন না ভাগে তাই প্রত্যেকের উচিত হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ঘুরে রাখবে তা না হলে রসুল এক্লি সাল্লামের এই কথা অনুযায়ী আমরা নিজেকে মোমেন হিসাবে দাবি করতে পারবো না মোমেন হিসাবে আমরা নিজেকে প্রমাণ করতে পারবো না যে আমরা মোমেন আর হাদিসের মধ্যে আসছে যে রাসুল একিম সাল্লাহ আলি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখার উপরে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে মানুষদেরকে উৎসাহিত করেছে তারা যেন আত্মীয়তার সম্পর্ক জুড়ে ওই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সমস্ত সাহাবিদেরকে শিক্ষা দিতেন এবং সাহাবিদেরকে বলতেন যে তোমরা সময় আত্মীয়তার সম্পর্ক করবে যদিও আত্মীয় তোমাদের কেউ অমুসলিম হয় তবুও তাদের সাথে সম্পর্ক জুড়ার কথা রসুল কালীম সাল্লাহ শিক্ষা দিয়েছেন যেমন একটা হাদিসের মধ্যে আছে শহীদ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখন একটা চাদর দিলেন হজতে উমার রাদ আল্লাহ তাল্লাহ আনহোকে রেশমের চাদর তো হজত উমার রাজি আল্লাহ তাল্লাহ আনহো এই রেশমের চাদরটা নিয়ে আল্লাহ রসুলকে বলছেন হুজুর আপনি আমাকে দিয়েছেন অথচ আপনি রেশম সম্পর্কে তো যা বলার তাই বলেছেন মানে রেশম পরা তো আর আমাদের জন্য জায়েজ বা বৈধ নয় পুরুষের জন্য সোনা আর রেশমকে তো হারাম করা হয়েছে অথচ আপনি এই রেশমের চাদর আমাকে দিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাকে দেওয়ার অর্থ এই নয় যে তুমি ওটা পরবে তোমাকে দেওয়ার অর্থ এই নাই যে তুমি রেশমের চাদর ব্যবহার করবে তোমাকে দিয়েছি এই জন্য যে তুমি ওটা বেঁচে কাজে লাগাতে পারবে তখন হজরতে উমার রাজিয়াল্লাহ তাহি করলেন ওই চাদরটা তার একজন মুশরিক বা অমুসলিম ভাইকে যে তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি তাকে দিয়ে দিলেন এই দেওয়ার অর্থ ছিল যে ভাইয়ের সাথে সম্পর্ক গায়েব থাকবে ভাইয়ের সাথে সম্পর্ক বজাই থাকবে তাই সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আপনার কেউ যদি ও মুসলিম আত্মীয় হয় তার সাথেও সম্পর্ক বজায় রাখার কথা ইসলামে আসছে উৎসাহ দেওয়া হয়েছে যে সব সময় আমরা সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করব কোন সময় যেন আমাদের সম্পর্ক ভেঙে না যায় ভাঙলে আমরা করতে চেষ্টা করব কারণ করিম সাল্লাম বা ইসলাম আমাদেরকে এই কাজের ওপরে উদ্বুদ্ধ করেছে আসমা বিনতি আবি বাকার রাদি আল্লাহ তালা আনহা মুসলিম শরীফের হাদিস তার মা তাকে দেখা করতে এসছে মা কিন্তু মুসলমান হয়নি মুশরেকা মা অসলিম মা দেখা করতে এসছে তখন আল্লাহ নবী বলছেন সালি ও মা তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক বজায় রাখো যদিও সে অমুসলিম মুশরেখা কিন্তু তাহলে সে তোমার মা তোমার আত্মীয় তার সাথে তোমাকে সম্পর্ক বজায় রাখতে হবে অনুরূপ আল্লাহ রসুল সাল্লাম এই সম্পর্ক বজায় রাখার প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই সম্পর্ক রাখার প্রতি তার উম্মত উৎসাহ বা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন যদি তুমি কোনো জিনিস তোমার আত্মীয়কে কে দান করো তাহলে ডবল নিকি পাবে কিন্তু অপরকে দান করলে শুধু দানের নিকি পাবে তাই একটি হাদিসের মধ্যে আসছে সহি হাদিস আল্লাহ নবী বলছেন আর সাদা আলাল আল আল মিসকিনে সাদা কাতুন ওয়াজির রেহমে সিনতাল যে অন্য মিসকিনকে দান করলে দানের শুধু নিকি পাওয়া যায় কিন্তু যদি এই দানটা এই সৎকারটা তুমি তোমার আত্মীয়কে দাও তাহলে ডবল নিকি পাবে ডবল নিকি বলতে একটা হচ্ছে সৎকার নেকি আর একটা হচ্ছে আত্মীয় সম্পর্ক বজায় রাখার নেকি। তো ভাইরাবার কথা হচ্ছে যে ইসলামে আমাদেরকে এই মহান শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদের যারা আত্মীয় আছে আর আমার ওপরে তাদের অধিকার আছে একই ওপরের প্রতি আমাদের অধিকার আছে কোনো আত্মীয় যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন কোন আত্মীয় যদি অভাবী হয় তাকে সাধ্যমতন সাহায্য করবে কোনো আত্মীয় যদি বিপদগ্রস্ত হয় তাহলে যেভাবে পারবেন তাকে বিপদ থেকে মুক্ত করবেন তবে আমাদের সমাজে অবশ্য ব্যক্তিগত আক্রোশ নিয়ে কিংবা আরো অনেক রকমের ব্যাপার আছে যার কারণে একে অপর থেকে সম্পর্ক ছিন্ন আছে ছিন্ন হয়ে থাকছে এবং তারা জুটতে চাইছে না আপনি চাইছেন জুটতে তারা জুটতে চায় না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আত্মীয়তার কথা শিক্ষা আমাদেরকে দিয়েছেন তাই বলেছিল যে এই নবী যে নিজেকে নির্দেশ দেয় তখন আবু আফা ওয়াসে এই নবী আমাদেরকে নামাজ পড়ার জেকাত দেওয়ার এবং আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখার সততা আমানতদারি ইত্যাদির কথা শিক্ষা দেয় এই হচ্ছে নবী যিনি আমাদেরকে আমানতদারির সাথে সাথে সততার সাথে সাথে এবং কেবল পরে নামাজ দিনদারির সাথে সাথে এই কথা আমাদেরকে বলে যে আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি এটা বড় জিনিস কারণ তখনকার যুগে মাঝে একে অপরের সাথে হানাহানি মারামারি কাটাকাটি লাগা ছিল একে অপরের সাথে তারা ছিন্ন ছিল একে অপর থেকে তারা বিচ্ছিন্ন ছিল সেই সময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইসলামের এই মহান শিক্ষা নিয়ে তাদের মাঝে এলেন এবং তাদেরকে বললেন যে ইসলামের মহান শিক্ষা হচ্ছে তোমরা নামাজ করবে তোমরা জ্যাকাত দেবে তোমরা সৎ হবে এবং তোমরা ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না আর সেই সাথে সাথে শিক্ষা দিলেন যে তোমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে আপনি কিন্তু আপনার দিকটা করুন তারা মানুষ বা না মানুষ এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই এ নিয়ে আপনার কোনো সমস্যা আপনি আপনার দিকটা বজায় রাখে আপনি সম্পর্ক জোরার চেষ্টা করুন এখন একটু সামান্য বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আসব সাথে থাকুন ইনশাআ আল্লাহ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 समाज शांति साढ़े आठ टुन सम्प्रचार सकालग डिशन debate, debate, rebuttal. Rebuttal. rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Let's see. Shammukh Shammuri. Prati Riosh Potibar. Ratnautai. Appuno Shamprachar. Shakal Chhaidoshdai Bangladesh. Peace TV Banglai. Nubiji Muhammad Sallallahu Alaihi Wasallamir Moni Mukhtar.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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বিরতির পর আবারও আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল আত্মীয়দের সাথে আমাদের অধিকার সম্পর্কে আমাদের যারা আত্মীয় আছেন বা আমরা যারা আত্মীয় আমাদের একে অপরের অধিকার আছে এই অধিকারের কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে সব সময় দেখেন কোন আত্মীয় কোন বিপদে আছে কার কী সমস্যা আছে এবং যতটুকু পারেন এই আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেন অনেক সব যা ইসলামে আমাদেরকে বলা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আত্মীয়তার কথা শিক্ষা আমাদেরকে দিয়েছেন তাই হেরাকলে বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে বলেছিল যে এই নবী যে নিজেকে নবী বলছে মা দায় তোমাদেরকে কিসের নির্দেশ দেয় তখন আবু সুফিয়ান এবং আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখার সততা আমান ইত্যাদির কথা শিক্ষা দেয় এই হচ্ছে নবী যিনি আমাদেরকে আমান সাথে সাথে সততার সাথে সাথে এবং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 যে ইসলামের মহান শিক্ষা হচ্ছে তোমরা নামাজ করবে তোমরা জ্যাকাত দেবে তোমরা সৎ হবে এবং তোমরা ভঙ্গ করবে না আর সেই সাথে সাথে শিক্ষা দিলেন যে তোমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক আপনি আপনার দিকটা বজায় রেখে আপনি তার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে আপনি তাকে সালাম দিবেন আপনি চাচা হিসাবে মামু হিসাবে খালা হিসাবে আত্মীয় হিসাবে আপনি তাকে সালাম দেবেন তার সাথে আপনি সৎ থাকবেন এবং আপনি জুড়ে রাখার চেষ্টা করবেন যদিও সে চাই না আপনাকে আপনি চাওয়ার চেষ্টা করবেন দুনিয়াতে আজকে টাকা পয়সার ভিত্তিতে জমি জায়গার ভিত্তিতে বিষয় সম্পত্তির ভিত্তিতে আমার একে অপর থেকে আলাদা হয়ে গেছি কেন আমি বড় লোক আমার ওই আত্মীয় গরিব আমি বড় লোক আমার ভাই গরিব আমি বড় লোক আমার বোন গরিব আমি বড় লোক আমার ফুপু গরিব আমি বড় লোক আমার চাচারা আমার মামুরা আমার খালুরা আমার আত্মীয় আর অন্যান্য আত্মীয়রা এরা গরিব শ্রেণীর মানুষ হয়ে আছে তাই যেন আমি ওদের সাথে মিশতে চাই না ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না কারণ ওদের সাথে যেন আমার সামঞ্জস্যতা হচ্ছে না ওদের সাথে যেন আমার ফিট হচ্ছে না তাই আমি নিজেদেরকে আলাদা করতে চাই জি না টাকা পয়সা দিয়ে কিছুই হবে না সব কিছু হচ্ছে এই যে শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে যে আপনি ঘরবেন টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে এটা পরীক্ষা ওই টাকা দিয়ে ওই আপনার গরিব আত্মীয়দের সাহায্য করুন ওই টাকা দিয়ে আপনার গরিব আত্মীয় অভাবীদেরকে আপনি দেখুন কালকে কেয়ামতের মাঠে আপনার বিশেষ স্বভাব আছে যারা সুলে খালির সাল্লাহ আলী হসাল্লাম বলেছেন আবাসা আসুলামি একদিন বলছেন আমি আল্লাহ নবীর কাছে গেলাম মক্কাই আল্লাহ নবীকে বললাম মান আন আপনি কে কালো আনা নবী তখন আল্লাহ রসুল বলছেন আমি নবী কালো আমানবী আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মর্মে যে আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মানুষদেরকে শিক্ষা দিই যে মানুষরা যেন একে অপর থেকে বিচ্ছিন্ন না হয় এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। পাঠিয়েছেন। আর আর আর কি আমাকে দেওয়ার জন্য আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন যে আল্লাহর জমিনে তৌহিদ প্রতিষ্ঠিত হবে আর শিরিক থেকে মানুষকে মুক্ত করার জন্য কোন মানুষ যেন আল্লাহর সাথে সিরিক না করে এই কথা এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে এখানে পাঠিয়েছেন তো এখানে যেটা লক্ষণীয় হচ্ছে যে আল্লা নবী বললেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ রবুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এখান থেকে বুঝতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিরাট স্বভাব আছে যে স্বভাবের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এবং সময় আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করতে হবে কোনো সময় নিজেকে আত্মীয়দের থেকে মানে দূরে রাখা আত্মীয়দের থেকে সম্পর্ক ছিন্ন রাখার চেষ্টা করবেন না কারণ এরকম নির্দেশ আমাদেরকে ইসলাম দেয়নি এটা হচ্ছে আত্মীয়দের অধিকার একে ওপরের যে আমাদেরকে পালন করতে হয় এরপরে আসছে স্বামী ওপরে স্ত্রীর অধিকার কী স্ত্রীর ওপরে স্বামীর অধিকার কী এরকম শিক্ষা ইসলামে আমাদেরকে দিয়েছে স্ত্রীরা হচ্ছে এই স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে প্রেম প্রীতির ভিত্তিতে স্বামী স্ত্রী কে ভালোবাসবে আর স্ত্রী স্বামীকে ভালোবাসবে এরই জন্য আল্লাহ রাজনৈতিক আল্লাহ রব আলমিনের নিদর্শন যে আল্লাহ রব আলিন তোমাদের মধ্য থেকে একজন নারী য়ে এবং প্রতিষ্ঠিত আছে এখন এই সম্পর্ককে প্রতিষ্ঠিত রাখতে হলে আমাদেরকে একে অপরের অধিকার সম্পর্কে ভাবতে হবে আমার ওপরে আমার স্ত্রীর অধিকার কি স্ত্রীর ওপরে আমার অধিকার কি এ কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে সবারই কিন্তু সবারই ওপরে অধিকার আছে কিছু অধিকার এমন আছে যে অধিকারে উভয়ই সামিল মানে কিছু অধিকার এমন আছে যাতে স্ত্রীও সামিল এবং স্বামীও সামিল আবার কিছু অধিকার এমন আছে যা শুধু স্বামীর ওপরে স্ত্রীর হয় আবার কিছু অধিকার এমন আছে যা স্ত্রীর ওপর স্বামীর হয় যে অধিকারগুলো একে ওপরের মধ্যে সামিল আছে উভয় কি করতে হয় উভয় কি উভয়ের জন্য দেখাতে হয় এক নম্বরে হচ্ছে সেটা যেমন সদ্ ব্যবহার ও আশির হিল জীবন জীবনযাপন করতে বলা হয়েছে নারীদের সাথে ভালো এবং উত্তম পন্থায় ওয়া আশির বিল মা আরুফ তোমরা উত্তম পন্থায় তাদের সাথে জীবনযাপন করো মানে আপনি স্ত্রীকে ভালো ব্যবহার দেখাবেন স্ত্রী আপনার জন্য ভালো ব্যবহার দেখাবে কেউ কারোর জন্য বিশ্বাসঘাতকতা করবে না কারণ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম বলছেন বা আমার কাছে নসিহত গ্রহণ করে নাও তারা হচ্ছে পাঁজরের হাট থেকে তৈরি পাঁজরের হাতটা বড় টেরা হয় এই টেরা হাত থেকে তৈরি এখন এই টেরা হাটটাকে যদি সোজা করতে যাও তাহলে কিন্তু ভেঙে যাবে তাই সোজা করতে যেও না বরং ওই অবস্থাটি তোমার তাঁত দিয়ে যতটুকু নেবার তুমি নিয়ে নাও তার সাথে সৎ ব্যবহার করো এবং তার সাথে উত্তম ব্যবহার করে একে অপরের সাথে চলাফেরা করো অনুরূপ ভাবে তার অধিকার সম্পর্কে আসছে যেটা সরিকানা অধিকার একে অপরের ওপরে যে অধিকারটা আমাদের অপরে লাগে সেটা হচ্ছে আমরা স্বামী স্ত্রী ওভয় একে অপরের জন্য বিশ্বস্ত হব। আমারও দাঁড় হবো একে অপরের জন্য আমি ওর বিশ্বাসঘাতক করব না আর ও আমারও বিশ্বাসঘাতক করবে না কেমন কথা যেমন স্ত্রীকে ধোকা দেয় স্ত্রীর আমানতের খেয়ালত করে মিথ্যা করে বলে তোমার সোনাগুলি দাও একটু জরুরি কাজ আছে একটা জিনিসের জন্য খুব দরকার আছে তোমাকে আবার আমি ঘুরিয়ে দেবো আবার বলে মিথ্যা করে তোমার বাপের বাড়ি থেকে একটা কিছু টাকার দরকার আছে এতগুলি টাকার প্রয়োজন আছে তুমি নিয়ে এসো আমি তোমাকে আবার পরিষদ করে দেব তোমাকে আবার দিয়ে দেবো এরকম মিথ্যা ভাবে তার কাছ থেকে কিছু আদায় করে নেয় তারপরে কিন্তু তার দেবার ইচ্ছা নয় আসলে এটা শুধু ধোঁকা দেওয়ার জন্য এটা শুধু প্রতারণা করার জন্য তাহলে আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন আপনি তার সাথে প্রতারণা করলেন আপনি তার স্বামী ও আপনার স্ত্রী আপনার একে অপরের ভালোমন্দ মন্দ খেয়াল রাখতে হবে আপনি তাকে ধোঁকা দিলেন আপনি কেমন স্বামী সে বুঝতে পারলো আপনার মান তার কাছে কমে গেল, আপনার মান আর তার কাছে থাকলো না অথচ আপনার এত মান দিয়েছে ইসলাম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহর সাল্লাম বলছেন আমি যদি কাউকে কারো জন্য শেষদা করার নির্দেশ দিতাম কাউকে যদি কারোর জন্য সেচদা করতে বলতাম বা এরকম অনুমতি যদি থাকতো তাহলে আমি নারীদেরকে বলতাম ওরা যেন তাদের স্বামীদেরকে সেচদা করে কিন্তু যেহেতু কারোর জন্য সেজদা করা যাচ নাই স্বামীদের কত মান আল্লাহ রব্বুল আলমীর বলছেন যে পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক তাদেরকে নারীদের ওপরে পেধান্য দেওয়া হয়েছে কেন এটা আল্লাহর পক্ষ থেকে পেধান্য আর যেহেতু তারা পুরুষরা মাল খরচ করে এই মাল খরচ করার কারণে তাদেরকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে তো আপনার প্রাধান্য রয়েছে আপনার বৈশিষ্ট্য রয়েছে আর অথচ আপনি স্ত্রীকে ধোকা দিবেন চলবে না তাই আমাদের উভয়ের যদি শান্তিতে সুখে বসবাস করতে চাই তো একে অপরের জন্য বিশ্বস্ত হতে হবে অনুরূপভাবে হবে স্ত্রীকেও বিশ্বস্ত হতে হবে তার মানে স্বামী বাড়িতে নাই এখন স্বামীর বাড়িতে না থাকা অবস্থায় যদি স্বামীর বাড়ির মাল স্বামীর বাড়ির জিনিস গায়েব হয়ে যায় মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছেন ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছেন বোনকে দিয়ে দিয়েছেন স্বামী এসে বলছে হাগো ও ওই জিনিসটা কি হলো কই আমি তো জানি না এখানে রেখেছিলাম যে আমি তো জানি না ও তো পাশার করে দিয়েছে ও তো অন্যকে দিয়ে দিয়েছে তাহলে আপনি আপনার স্বামীর জন্য বিশ্বস্ত হলেন না আরে স্বামী বুঝতে না পারুক কালকে ক্যামতের মাঠে আল্লাহ বুঝতে পারবেন আল্লাহ জানেন আল্লাহ দেখছেন আর ক্যামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন কারণ আল্লাহ নবী মুদ রাহ সাল্লাহ বলেছেন নারী হচ্ছে তার স্বামীর বাড়ির দায়িত্বশীলা স্বামীর অনুপস্থিতি স্বামীর বাড়িতে যা কিছু আছে সেগুলি হিফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার ওগুলি হিফাজতে রাখবেন স্বামীর সমস্ত জিনিস এবং স্বামীর ছেলেপিলে অনেক ছেলে হয়তো স্বামী বাড়িতে নেয় ছেলে হয়তো খারাপ পথে চলে আপনি মা আপনি জানেন এগুলি আপনি স্বামীকে বলবেন এবং ছেলের কথাটা জানিয়ে বলবেন যে আপনার ছেলে এরকম করে বা এরকম করে ছেলেকে শাসন করতে হবে এসব হচ্ছে আপনার দায়িত্ব আপনাকে দায়িত্ব পালন করতে হবে কালকে কেমতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকেই একে অপরের জন্য বিশ্বস্ত হবে এটা হচ্ছে একে অপরের অধিকার এইভাবে স্বামী স্ত্রী একে অপরের জন্য स्वानी स्त्री के उपदेश दीबे सही हदीसे आल्लासुल्लम शिक्षा जे पुरुष स्त्री के जागिए निजे नामे स्त्री केगएं तरह आल्ला रोहम करें राय जेगे उठे নামাজ পড়ার জন্য এবং তার স্বামীকেও নামাজ পড়ার কথা বলে আল্লাহ রব আহমিন রহম করেন তো মোট কথা হচ্ছে একে অপরকে ইবাদতের কাজে সহযোগিতা করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমি স্বামীকে নামাজের কাজে সহযোগিতা করব আমি নিজে জাগবো তাকেও জাগাবো আর স্বামীও নামাজ পড়ার জন্য নিজে জাগবে এবং স্ত্রীকে জাগাবার চেষ্টা করবে এইভাবে বুঝবে স্ত্রীর ওপরে আমার দায়িত্ব করি এবং সে যখন তার দায়িত্ব পালন করবে তখন আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যে আমাদের প্রতি প্রেমপ্রীতি এবং ভালোবাসার সৃষ্টি থাকবে এবং এই প্রেমপ্রীতি এবং ভালোবাসার আলোকে আমাদের এই বন্ধনটা প্রতিষ্ঠিত থাকবে এবং আমরা দুনিয়াতে একে অপরের সাথে ভালোবাসা এবং সুখের জীবন লাভ করতে পারবো এবং ভালোভাবে আমরা দুনিয়াতে বসবাস করতে পারবো এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত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 Then we have the next call, To get convincing and valid answers, dial Korul, Dr. Zakir K. Every day, at the evening, you will be the same. You will be the same. You will be the same. You will ke bhai karo. Halal haram ek Allah pak kurthi pari. Tumathe jun মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক জর্দা হারাম খাদ্য। এই ইমানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহরহিম তিনি পূর্ব ও পশ্চিমের মালিক